আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পর্বভিত্তিক ধারাবাহিক আলোচনায় আমরা আপনাদের সামনে বিগত পর্বে উপস্থাপন করেছি ইলমে হাদিসে যে ছয়জন জগৎ বিখ্যাত ইমাম রয়েছেন যাদের মাধ্যমে বুখারি মুসলিম আবুদাউদ্দিন মিজি নাসাইবুন ছয়খানা বিশ্ববিস্ত্রুত হাদিস গ্রন্থ রচিত হয়েছে সেই সমস্ত হাদিসশাস্ত্রবিদদের জীবনী আর এ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আদিসশাস্ত্রের উপরে যাদের মাশাআল্লাহ রয়েছে অগাধ পাণ্ডিত্য ও বুৎপত্তি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আছেন শেখ আবদুর রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী সালাম আর অনুষ্ঠান সঞ্চালনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমানিত দর্শক শ্রোতা আমরা বিগত পর্বে ইমাম ইমামি রহমাউল্লাহ তার জীবনী এবং হাদিস শাস্ত্রে তার যে অসাধারণ অবদান অপরিসীম অবদান সে বিষয়ে আপনাদের সামনে বেশ কিছু তথ্য উপস্থাপন করেছি আসুন তিনি ছাড়া আর যে পাঁচজন ইমাম রয়েছেন ইমাম মুসলিম ইমাম দাউদ, তিরমিজি নসাই এমনু মাজা রাহেমাহমুল্লা তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনি যে শেখ মাদানি প্রথমে আপনি বলুন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ এবং তার খেদমাত সম্পর্কে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালসালাম আল্লা রহমতলিন ও আলাহি ওসাহি আজমাইন আহম্মবাদ আমরা প্রসিদ্ধ মহাদ্দেশ যারা তাদের মাঝে অন্যতম হলেন ছয়জন যে ছয় জনের প্রথম হলেন ইমাম বুখারি রহম্লা তার অবদান সম্পর্কে আমরা কিছুটা অবগত হয়েছি এ আমরা সেই ছয় জনের মাঝে দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি হলেন ইমাম মুসলিম রাহেমাহটি কেউ যার কিতাবটি শাহী হাইন তথা শাহী বুখারি এবং মুসলিম এই শাহী হাইনের অন্তর্গত অন্যতম দ্বিতীয় শাহি হাদিস গ্রন্থ সেটি হচ্ছে শাহী মুসলিম ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি সংকলন করেছেন শাহী মুসলিম মূলত শহীদ মুসলিম সংকলনের ভূমিকায় তিনি উল্লেখ করছেন তাকে যখন বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু সংকলনের জন্য অনুরোধ জানানো হল ইমাম মুসলিম রাহেমহল্লা মুসলিম উম্মার খেদমতে তিনি সংকলন করলেন অসংখ্য গণিত হাদিস থেকে যাই বাছাই করে নির্ভেজাল বিশুদ্ধ হাদিসগুলির সংকলনের শহী মুসলিম যে শহী মুসলিমে পাড়ায় বারো হাজারের মতো হাদিস রয়েছে যদি তাকরার সহ যদি গণ্য করা হয় তাহলে প্রায় বারো হাজারের মতো হাদিস রয়েছে এই শহীদ মুসলিম দ্বিতীয় শাহী হাদিস গ্রন্থ যেটি আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইমাম মুসলিম রাহেমহল্লার এই অবদানকে কাজে লাগাতে পারি যে ইমাম মুসলিম রাহেমহল্লা তিনি জন্ম লাভ করেছেন দুই শত চার হিজড়িতে ইন্তেকাল করেন দুই শত মানুষের অনেকজন এই সাতান্ন বছরে শুধু সহি মুসলিম নয় বরং এ ধরনের আরো অনেক মূল্যবান অসংখ্য হাদিসের ক্ষেত্রে গ্রন্থ তিনি সংকলন করেছেন মুসলিম উম্মাকে সেই উপহার দিয়েছেন মানুষের যেসব গ্রন্থ নিখুঁত মেনে চলার জন্য জাতির কাছে রয়েছে তার একটি মহাদ্বিতীয় গ্রন্থ হচ্ছে মুসলিম মুসলিম বিভিন্ন হাজ্জাজ আল কসাইরি রহমাহুল্লাহ এই গ্রন্থ রচনা করেন গ্রন্থটি আসলে बखारि ग्रंथर पर कयटा प्राधान्य रे मुसलिम ग्रंथे बखार चेय तर प्राधान्य हे धारावाहिकता हादिस एकटार पर एकटार पर एक विषय भित्तिक धारावाहिकता जेभ मुसलिम ग्रंथे रखा है ये एक व्यतिक्रम धारा जहा बखारि ग्रंथे नहीं बखारी राहमहल्ला সামনে ফতোয়া পেশ করেছেন আগে তার পিছনে দলিল যিনি সারা লিখেছেন তিনি করেছেন পাঁচশো হিজরিতে ইমাম রাহিমুল্লাহ এটা করেছেন তিনি কেতাবল ইমানকে সামনে রেখে যত হাদিস সহি রয়েছে তিনি সব জমা করে দিয়েছেন হাদিস আছে কোনটার পরে কোনটা হতে পারে আরেকটা জিনিস উনি মুসলিম গ্রন্থ রেখেছেন সেটা হলে এই दिसर संख्या बसि अवश्य भूमि एक कथा जी हादिस के तीन भाग करें अवगतर सम्पूर्ण हादिस कि ना आसले तीनटा ग्रंथ पेश करें अवगत हादिसगढ़ तीन भागे भाग कर शुद्ध मुस्लिम ग्रंथे एक भाग मान शुद्ध सही देखा जाए আর বাকিগুলো দেখা যায় না কিন্তু তিনি ভূমিকাতে কথা বলেছেন অবশ্যই কেউ মনে করেছেন যে তার ভূমিকাটা হচ্ছে এক ভাগ আর মূল বই হচ্ছে এক ভাগ আর একটা ভাগ তিনি পেশ করেননি এ কথা তিনি ভূমিকায় বলেছেন তার আরেকটা ব্যতিক্রম যেটা যেটা অন্য বিজ্ঞানের নেই কোন বইয়ের ভূমিকাতেই হাদিসশাস্ত্রের ভালো মন্দ বিবেচনার বিষয়টি পেশ করা হয়নি যা শুধুমাত্র মুসলিম মানুষের অধিকার আছে এবং ওই হাদিসের ভিত্তি যেটা উনি করেছেন তার ভিত্তিতেই একজন মানুষ শরীয়তের নামে একটা মিথ্যা কথা বলে দিল একটা হাদিস মিথ্যা বলে দিল আর পূর্ণ অধিকার আছে তিনি জনসমাজে বলে দিবেন যে তিনি যে দুইজন শিক্ষক এবং ছাত্র এক সময়ে সাক্ষাৎ হয়েছে নিশ্চিত না হয় এটা উনি প্রয়োজন মনে করেন শুধু সময় তিনি যথেষ্ট মনে করেছেন এটা হলেই তিনি নিয়েছেন কিন্তু এখানে আরোপ করেন এবং তিনি ওখানে একটা বক্য এমন বখারের ওপরে মন্তব্য করছেন সাক্ষাৎ হতে হবে এরকম মর্মে একটি জোরালো মন্তব্য পেশ করেছেন কোন আলেম যে এই দিকে অন্য কোন বিদ্যান যাননি তিনি এমম বুখারিকে শিক্ষক হিসেবে মানেন কিন্তু হাদিসশাস্ত্র গ্রহণের ব্যাপারে হাদিস গ্রহণের ব্যাপারে দেখেন তার কথা ঠিকই আছে নিজস্ব নীতিতে তিনি নিজস্ব নীতিতে তিনি অটল তিনি হাদিস যখন চয়ন করতেন তার জীবনে একটা ইতিহাস রয়েছে যে তার কোনো খেয়াল থাকতো না যে আমি কি খাচ্ছি কি করছি যখন তিনি বসতেন কাজে তখন এমনভাবে মগ্ন থাকতেন যে পৃথিবীতে আর কি আছে বা তিনি নিজে কি এটা তিনি ভাবতে পারতেন না তার জীবনে তো এভাবে এসেছে যে একবার তিনি হাদিস সংকলন করছিলেন চয়ন করছিলেন আর সামনে একটা খেজুরের পাত্র ছিল বা আঙ্গুরের পাত্র ছিল তিনি ওখান থেকে নিয়েছেন খেতে থেকেছেন নিয়েছেন খেতে থেকেছেন খেতে খেতে খাওয়াটা এমন বেশি হয়ে গেছে যে তিনি বুঝতে পারেননি যে এত খাওয়া তার পেটে সংকলন হবে কিনা। না তার জীবনেতে এসেছে যে ওই খাওয়াই ছিল তার জীবনের শেষ জীবনতে এটা এসেছে তিনি হাদিসটি বিশুদ্ধ করার জন্য প্রাণপণের চেষ্টা করেছেন তিনি হাদিসটি লিখার পরে পেশ করেছিলেন আবু জোরমহার কাছে তিনি হচ্ছেন তার শিক্ষক তিনি তার কাছে পেশ করেছিলেন যে আমার এই কাজটা কতদূর বিশুদ্ধ হলো তিনি তাকে দেখার জন্য এটা পেশ করেছেন বিরতির দ্বারো প্রান্তে এসে পৌঁছেছি বিরতির পর আবারও আমরা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট হব ইনশা ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালাম রহমাতুল্লাহ আমি আপনারা দেখছেন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 ডায়াল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার সকাল সাড়ে নটায় এবদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয়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 आलोचना कर विश्वमयार क्रम विकास विषय धारात আমরা পৌঁছে গেছি পৃথিবীতে ছয়জন মহামতি ইমাম রয়েছেন হাদিস বিশারদ রয়েছেন যারা রচনা করে গিয়েছেন ছয়খানি গ্রন্থ তেমাম মুসলিমের সেই অনবদ্য অবদান যা বিশ্বব্যাপী আজকে স্মৃতির মনে মানুষের সামনে সমাদৃত হয়ে আছে সেই মুসলিম শরীফ সেই বিষয়ে আমাদের শেখ আব্দুর রাজে বলছে সুক্রিয়া ইমাম মুসলিমের এই মুসলিম গ্রন্থটি একটা ব্যতিক্রম গ্রন্থ গ্রন্থ হিসেবে। দেখতে হলে এই কেতাব দেখতে হবে হাদিসের কথা মানুষ মন্তব্য করেছে বা একশো পঁয়ত্তর টি এটা মানুষের মন্তব্য কিছু হাদিস ১২টা থেকে পনেরোটা হাদিস দেখা যায় সলিম বলি বা আরো কোন ইমাম বলি হাদিসের যে সহি হুকুম দিয়েছেন এটি তিনি তার জানা অনুযায়ী তার তথ্য জানা অনুযায়ী তার সন্ধান পাওয়া অনুযায়ী তিনি সহিম দিয়েছেন পরবর্তী থেকে দৃষ্টিকোণ থেকে এবং কলম ধরেননি কাজেই আমরা যারা এই হাদিস গ্রন্থের উপরে কিছু হতো সামান্য মন্তব্য করার চেষ্টা করেন আমরা তাদেরকে বলবো যে আপনি ভাবুন যে এর বিকল্প কোনো হাদিস আছে নাকি যদি না থাকে তাহলে আপনি এরকম চিন্তা ভাবনা আপনার জন্য পেশ না করাই ভালো যে একেবারে পালনীয় এবং ব্যতিক্রম মেনে নেওয়ার মতো নিখুঁত গ্রন্থ হচ্ছে মুসলিম গ্রন্থ মন্তব্য করাটা তো কঠিন নয় মন্তব্য সহজ কিন্তু যারা শহীদ বুখারির ব্যাপারে শহীদ মুসলিমের ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছেন তারা যদি বিচ্ছুতি দেখা যাবে সুতরাং এগুলিকে বড় করে দেখাটা মন্তব্যের বিষয়টি বড় করে না দেখে দেখা ঠিক এইসব গ্রন্থকে মেনে নিয়ে এইসব গ্রন্থে যে হাদিস আছে তার প্রতি আমল করার চেষ্টা করা হিসেব করলে দেখা যায় তাদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় যে এমাম আবু দাউদ রাহেমাহুল্লা কে ভিন্ন ভাবে দেখা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন দুইশো দুই অনেক সবচেয়ে যেটা যদিও বলা হয় একটা বরং গ্রন্থের ব্যাপারে এই ধরনের অনেকে ভালো প্রশংসনীয় মন্তব্য করেছেন কেউ যদি চায় যে তার ঘরে রাসুল সাল্লাম কথা বলবে এসে যেন তার ঘরে আল্লাহ যে উনি হাদিস একটি চয়ন করার পরে প্রায় হাদিসের ওপরে তিনি মন্তব্য দিচ্ছেন যে হাদিসটির কোন সমস্যা আছে কিনা কালা আবুদাউদ রাহেমাহুল্লা বলে তিনি একটা হাদিসের উপরে আলোচনা পেশ সেটা পেশ করে দিচ্ছেন আসলে এই কথাটাতে আমরা আর কথা বলতে পারি যারা আমরা সমাজে সহি এবং জৈব বলার কারণে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলছে যে তারা আজকে দেড় হাজার বছর পরে আমরা তো এটা নিজে বলিনিমাম নাসির উদ্দিন আলবানি রাহেমাহ এটা নিজে থেকে বলেননি বরং সেই ইমামরাই বলেছেন তাদের বক্তব্যের আলোকে তাদের নীতিমালার আলোকে বা এই সমস্যা। जी अबूदत ग्रंथेम सेलाते हादिस चयन सलाते जत हादिस आमल योग्य समस्त हादी के सलात अध्यय पेश कर देखा जाए जो अन्न्य ग्रंथे যেটি শ্রোতারাও হয়তো আশ্চর্য হবেন যারা সংকলক ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইম নেমাজা ছয় জনের মাঝে পাঁচ হলেন অনারবী মানুষ আল্লা তাদের বিশাল খেদমত সুতরাং কখনো মনে করা ঠিক নয় যে ইসলামটা যেন আরবীদের জন্য সীমাবদ্ধ এটা যেন কি আরবি ভাষায় হিসাবে শুধু তারাই পারদর্শী হবে তা নয় এমাম তির তার মেধা শক্তি ভিন্ন ধরনের জি এমাম আবু ইনি বেশ কয়েকটা হাদিসের ব্যাপারে এমাম প্রায় ওস্তাদিসের ব্যাপারে দুশত নয় মাটিতে ছিলেন এবং সামঞ্জস্যতা আছে জামে হিসেবে সত্যি বছর বয়সে হাদিস গ্রন্থ হিসেবে প্রসিদ্ধ দুইটি জামে গ্রন্থ একটি সেটা তাহলে জামে হলো না আসলে মুসলিম গ্রন্থে তাপশ্রীর আলোচনাটা আলোচনা কম রয়েছে তাপশ্রী গ্রন্থের বিষয়টি বিভিন্ন ভাবে প্রয়োজনে এনেছেন কিন্তু তার যে একটা নিয়ে আসার একটা নিয়ম নীতি যে তাপসির শাস্ত্রে যত আল্লাহ রসল আলোচনা করেছেন সবগুলি রহম্লা একটা অধ্যায় উল্লেখ করে তাফসিরের বিস্তারিত বিবরণ পেশ করেছেন যা ইমাম বোখারি রহম্লা পেশ করেছেন যে মহতারাম বলছিলাম যে ইমাম তিরমিজ রহম্লা কত স্মৃতিশক্তির অধিকারী ছিলেন আল্লাহ দিয়েছেন তাকে তিনি জীবনের শেষ বয়সে দৃষ্টি শক্তি হারিয়ে যায় যখন বাহনের পরে উঠ বা ঘর তিনি এক জায়গা গিয়ে নিচু জায়গায় বাহক বললেন যে কি ব্যাপার আপনি কেন নিচু করলেন তিনি বললেন যে কেন এখানে তো গাছ ছিল একটা মানে তিনি তার আগে দৃষ্টিশক্তি যখন ভালো ছিল সেখানে যাওয়ার সময় মাথা নিচু করে যেতেন এটা তার এখনো মনে রয়েছে যদিও গাছ করছে আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তিরমিজির আরো দু একটি কথা বলে আমরা সেখানে চলে যাচ্ছি ইমাম তিরিমিজি রহেমা যেভাবে তার হাদিস গ্রন্থ সংকলন করেছেন তা একটা ব্যতিক্রম নীতি এ নীতিতে পৃথিবীর আর কোনো বিদ্যান হাদিস সংকলন করেননি তিনি ওই হাদিসের ওপরে যে মূল বাক্যটা আছে একটা হাদিসের মূল মতানোর উপরে যে মূল বাক্যটা আছে সে মূল বাক্যটাকে সামনে রেখে অধ্যায় উল্লেখ করেছেন ঠিক অনুচ্ছেদ উল্লেখ করেছেন মূল বাক্যটাকে টেনে নিয়ে এসে অনুচ্ছেদ উল্লেখ করে একটা হাদিস পেশ করেছেন হাদিস পেশ করার পরে ওই ব্যাপারে मंत्य पेश करम की हादीशत्री তিনি পরবর্তী ছিল এরপরে আপনার এমাম নাসাই আসলে এমম নাসাই হাদিস সংকলনের ব্যাপারে এমম বোখারে এবং এমাম মুসলিমের মতো তার সংকলনের দৃষ্টি খুব তীক্ষ্ণ তিনি সম্ভবপর চেষ্টা করেছেন কোন জৈব হাদিসের জন্মগ্রহণ করেন এবং এটা বিশেষ বৈশিষ্ট্য এবং তিনিও একটা বিষয়ের হাদিস পেশ করার পরে ওই হাদিসের ব্যাপারে কোন উনিশ নকল আছে নাকি উনিশ বিশ নকল হতো বা অন্য বিদ্যান অন্য একটু নকল করেছেন তিনি আরো একটি বৈশিষ্ট্য প্রসিদ্ধ ছয়জন ইমামের অন্যতম দুই শত নয় হেজরিতে তিনি জন্ম লাভ করেন এবং দুইশত হিজড়িতে ইন্তকাল করেন তবে মাজা সেটার হাদিসের মানগত দিক সেটাকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার বিষয় নয় সম্মানিত সুদী দর্শক আসুন আমরা এই গ্রন্থগুলির গুরুত্ব উপলব্ধি করি এবং বর্ণিত ছয় হাদিস গ্রহণের মাধ্যমে অলৌকিক এবং পরলৌকিক জীবনে আমরা সফলতা লাভের চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামাই সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট বর্মিংহাম ইউকে पाउंड उंड नंबर शून्य नई छः चार शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बी बी बी ओ बी जी बीजि बता पाठिए इमेल करेट पीस टी डटी मानव